রহমতুল্লাহিখ্যাত সুপ্রিয় দর্শক আজকে আমরা উত্তম চরিত্রের যে গুনাগুণ যে ফজিলত সে ফজিলত নিয়ে আলোচনা করব। আমরা উত্তম চরিত্র কথা বলছি নেবী মোহাম্মদ সাল্লি হাসাল্লাম উত্তম চরিত্রবান ছিলেন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এই ক্ষেত্রে আমাদেরকেও নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে ফলো করতে যে আমাদেরকে উত্তম চরিত্রবান হতে হবে যেটি মহানবুল আলমিনবুল কামনা করেন মহানবুল আলমী করেন হে নেবি আপনি ঘোষণা করে দিন জানিয়ে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী মোহাম্মদ সাল্লিম আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন যখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তার প্রতিদান স্বরূপ তিনি লাকুম তিনি তোমাদের গুণাসমকে মুছে দিবেন মাফ করে দিবেন নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম উত্তম যে চরিত্র সে চরিত্র ফজিল উদ্বর্ণা করেছেন বিভিন্ন হাদিসে তার মাঝে আমরা বেশ কিছু হাদিস পড়বো যার মাধ্যমে আমরা ফজিলত সম্পর্কে জানতে পারবো নিবিদ সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন এসেছে বলেনা ইমানা সাল আলী হাসলাম বলেন যে আকমালুল ইমানের ক্ষেত্রে পূর্ণ ইমানদার পূর্ণ ইমানদার তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এই ক্ষেত্রে নবী সাল আলহিসাল্লাম যখন পূর্ণ মমিনের কথা বলেছেন যে ইমানের ক্ষেত্রে সে পরিপূর্ণ মমিন পরিপূর্ণ ইমানদার আর তিনি হলেন আহসানহম খুলক যে তাদের মাঝে সর্ব উত্তম গুণের অধিকারী উত্তম চরিত্রবান তাহলে এই হাদেশ থেকে আমরা নির্ণয় করতে পারি যে এক তো ইমানের দিক ইমানের পূর্ণতা এবং ইমানের ত্রুটি তাহলে মানুষ যে ইমানের দাবি দিয়েছে আমরা রবকে স্বীকার করে নিয়েছি নবীম সাল্লি ওসাল্লামকে নবী হিসেবে আমাদের মডেল হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি শাহাদ দিয়েছি এই ইমান কখনো কমে যায় কখনো বেড়ে যায় এবং কমে যায় অন্যায়ের ফলে যখন ভালো গুণগুলি তার মাঝ থেকে উঠে যায় অথবা সে ভালো গুণ থেকে দূরে সরে পড়ে তখন তার ইমান দুর্বল হয়ে পড়ে অনুরূপভাবে কেউ যদি ভালো কাজ করে এক কথাতে আমরা বলতে পারি ইসলামের যত ভালো কাজ আছে ইল্লা দিন আমানু ও আমিরুসলে যে ইমানের সাথে উত্তম কাজ করবে উত্তম কাজ যখনই উত্তম কাজ করবে তখন তার ইমান বেড়ে যাবে আর উত্তম কাজের মাঝে একটি উত্তম কাজ হলো যে সে আদর্শবান মানুষ হবে উত্তম চরিত্রের অধিকারী হবে নবী সাল আলহালাম বলেন যে মমিনদের মাঝে সেই হলো পরিপূর্ণ মমিন এই আমাদের সর্বদাই লক্ষ্য রাখতে হবে আমাদের ভিতরগত যে ইমান যার নাম যার মাধ্যমে মোহানবুল্লাহ আলমিনের কাছে যে বিশাল জান্নাত যে অনেক জান্নাত তৈরি করে রেখেছেন মোহামবুল্লাহ আলমিন এবং সর্ব উৎকৃষ্ট জান্নাত সর্ব উঁচু জান্নাত জান্নাতুল ফের দাউস তিনি দান করবেন সেটি হচ্ছে সেই উত্তম মানুষদের জন্য পরিপূর্ণ ইমানদারদের জন্য এজন্য জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে আমাদের ইমানকে পূর্ণ করতে হবে এবং এই পূর্ণ হবে উত্তম চরিত্রবান হওয়ার মাধ্যমে কালকে আমতের দিন আমরা খুব ভালো করে জানি মহানবুল্লাহ আলমিন দাড়ি পাল্লা তৈরি করবে দাড়ি পাল্লা তাদের জন্য রাখা হবে যে দাড়ি পাল্লাতে মহান্নবুল আলমিন তাদের আমল নামলগুলোকে হিসাব করবেন কারণ একজন মানুষের ভালো সাইড আছে এবং খারাপ সাইড আছে তার নিকির পাল্লা হবে এবং তার খারাপ যে পাপের পাল্লা সে পাল্লা হবে এবং কাল কিয়ামতের দিন এই পাল্লা যারটি ভারী হবে সে পরিত্রাণ পাবে মহান্নবুল আলমিন সৌরাতুল মেনুনের একশো দুই এবং তিন এই দুইটি আয়াতে দাড়ি পাল্লা সম্পর্কে আলাদারা কথা বলেছেন সম্পর্কে বলেন কালকে আমতের দিন তারাই সফলকাম। তাহলে কালকে আমাদের সফলকাম হবে পরিপূর্ণ যারা ইমানদার এবং যাদের ইমানের যে কর্ম আছে সে কর্মগুলো অধিকারে করেছে তাদের দাড়ি কালকে কালকে দিন ভারী হবে আর চাওয়াই হলো কালকে আমাদের এবং যাদের দাড়ি হালকা হয়ে যাবে মোহান্নবুল্লা আলম বলেন তারা ক্ষতিগ্রস্ত হবে তারা কালকে আমাদের দিন ক্ষতিগ্রস্ত হবে আর পক্ষান তারা করবে তারা সেখানে সুপ্রিয় দর্শক আর এই কালকে আমতে দিন দাড়ি পাল্লা ভারী এবং হালকা হর যে আমল ভারী হর আমল তো অনেক হতে পারে নেবী সাল আলি অনেক আমলের কথা বলেছেন তার মাঝে এটিও নালাম তিনি বলেন যে কালকি আমুতের দিন দাড়ি পাল্লাতে সবচেয়ে ভারী অধিক ভারী আমল আর আমলটি হলো আজকের যে বিষয়টি আমরা আলোচনা করছি সেটি হচ্ছে হসনুল হোলক উত্তম চরিত্রবান উত্তম চরিত্র যার মাধ্যমে মহানডবুল্লা আলামিন সেই উত্তম চরিত্রবানকে তার দাড়িপাল্লা ভারী করে দেবেন সুপ্রিয় দর্শক তাহলে আমাদের খুব ভালো করে লক্ষ্য করা উচিত যা আমাদের দাড়িপাল্লা যদি কালকে আমাদের দিন ভারী হয় তাহলে আল্লাহর কাছে আমরা সফলতা লাভ করতে পারি আর যদি সেখানে আমাদের হালকা হয়ে যাই তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। অতএব আজকে তাহলে আমাদের যে অংশগুলোর অভাব সে অংশগুলো পূর্ণ করতে হবে নিজের জীবন থেকে আপনি শুরু করুন কারণ আপনার মাধ্যমে এটি পরিবার গঠন হতে পারে আপনার মাধ্যমে একটি সমাজ গঠন হতে পারে আপনার এই সুন্দর আচরণের সমাজ যখন সুন্দর হয়ে যাবে তখন একটি রাষ্ট্র আপনার সুন্দর হতে পারে অতএব আপনি আপনার নিজ থেকে শুরু করুন যে ত্রুটিগুলো আপনার মাঝে আছে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেন যে অধিক হারে যে আমলের ফলে জাহান্নামি হবে সেটি হচ্ছে এই মুখ ল কত না কথা আমরা বলি কত না পদ্ধতিতে বলি করি, না পরনিন্দা করি করি, কার সম্পর্কে না কি যত ধরনের এই অন্যায়গুলি এই মুখের মাধ্যমে যে অন্যায়গুলি করি এর মাধ্যমে বেশিরভাগ মানুষের জাহান না যাবে এবং দ্বিতীয় কারণে বিভিন্ন বলেছেন ওয়াল ফারাজ এবং গুপ্তাঙ্গ হেফাজত না করার ফলে তারা এই দুইটি কারণে মুখ এবং অধিক হারে জান্নাতে প্রবেশ করে এই ধরনের আপনি আমলের কথা বলুন যে আমলের ফলে মানুষেরা অধিক হারে জান্নাতে প্রবেশ করে নবীম সাল্লাহ আলি হাসাল্লাম যে নসিহত তাদেরকে করেছেন তিনি বলেছেন সেটি হচ্ছে হসনুল হলক উত্তম চরিত্র তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে ইসলামে যে দিকগুলি গুরুত্ব দেওয়া হয়েছে তার মাঝে অন্যতম উত্তম চরিত্রবান হওয়া আর উত্তম চরিত্রবান হওয়ার অর্থ একটি গুণের অধিকারী নয় দুইটি গুণের অধিকারী হলেই তাকে উত্তম চরিত্রবান বলা যেতে পারে না তার মাঝে কোরআন এবং সুনার পরিপূর্ণ অনুসরণ হতে হবে তাহলে তাকে উত্তম চরিত্রবান বলা যেতে পারে যে চরিত্র ছিলাম করা হয়েছে নবীম সাল আলী আসাল্লাম আবার জিজ্ঞেস করা হলো আনাফের নাসাল জানা যে জান্নাতে অধিক হারে যে মানুষের প্রবেশ করে নবীম সাল আলহি সাল্লাম তিনি আরেকটি অংশ বাড়িয়ে দিয়ে বললেন এটি একটি উত্তম আমল আদর্শ একজন আদর্শ মানের মাঝে তাকু আল্লাহ আল্লাহ সেটি পাওয়া যাবে সাল্লাহ আলী বললেন আল্লাহ ভীরুতা এবং উত্তম আদর্শ যার ফলে অধিক হারে মানুষেরা জান্নাতে প্রবেশ করে মনোরভাবে নবী মোহ আলি আসাল্লামকে অধিক হারে যে আমলের ফলে জান্নামে প্রবেশ করবে সে সম্পর্কে বলা হলে নবী মোহাম্মদ সাল্লাহ আলিউলাম একই ধরনের কথা বলেছেন যে হাদিসটি তীর মিজিতে এসেছে তাহলে মহ্ন আহমদের হাদিস এসেছে তীর মিজিতে হাদিস এসেছে যে আমলের ফলে বেশিরভাগ মানুষে জাননাতে প্রবেশ করে সেটি হচ্ছে আল্লাহ আদর্শ পাওয়া যাবে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 ज के तुच्छ मन करबा जदिव ताइय खुशी मन सत्ता है से ही मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्याय অনুচ্ছেদ এক হাজার তিরানব্বই হাদিস নম্বর ছ হাজার তিনশো আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 ताशा सम्पर्तार चेष्टा कर रंग कत कार्यक्रे मुमिन बंदा निजेटी इसलमी रंगे रंजित कर জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় সকাল সাড়ে আটটায় বাংলাদেশে প্রিয় দর্শক আমরা নবী মোহাম্মদ আলী হাসাল্লামের যে আদর্শিক দিকগুলো সেগুলি কথা বলছিলাম যার মাধ্যমে একজন মেন কাছে পারে আর তা হল গুণ উত্তম আদর্শ চরিত্র যার মাধ্যমে বর্ণনা করেন সাল আলী ওসাল্লাম রয়েছেন যে তোমাদের মাঝে সবচেয়ে অধিক প্রিয় এবং আমার অবস্থানের কাছাকাছি অধিক কাছে যারা হবেন তাদের সম্পর্কে তিনি বলেছেন যে কালকে দিন তারা হবেন আহ যাদের চরিত্র অতি উত্তম তাদের অধিক চরিত্রবান যারা ভালো মানুষ যারা সৎ অভ্যাস যাদের মাঝে আছে তারা নবী মাল্লাসাল্লামের কাছাকাছি হবেন আর উল্টো দিকে উল্টো যখন ভালো মানুষ উত্তম চরিত্রবান হওয়ার ফলে তিনি নেবী চরিত্রবান এবং তার করেছে সে তার অধিক কাছাকাছি হবে তার আমলের ভিত্তিতে তার কাছাকাছি হবে অনুরূপভাবে বলা যেতে পারে নেবী মেহমদ যে মর্যাদা তার চেয়ে দূরবর্তী হবে তার নিকট থেকে বেশি দূরও হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি এবং আমার স্থানের চেয়ে দূরবর্তী ব্যক্তি কালকে আমাদের দিন সেটি হলো যারা অনর্থ কথা বলে যাদের মধ্যে উত্তম চরিত্র নেই সুপ্রিয় দর্শক তাহলে এই হাদেশ থেকে আমরা স্পষ্ট হতে পারছি উত্তম চরিত্রবানের জন্য যে ফজিলত সে ফজিলত আলোচনা করেছেন সেটি হলো নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের কাছাকাছি হওয়া বড় ও সৌভাগ্যশীলদের এটি একটি মানে চাওয়া যারা আল্লা কাছে সৌভাগ্যবান যারা আল্লাহর কাছে মুক্তিপ্রাপ্ত সফলতায় পৌঁছেছেন যারা সফল হয়েছেন তারা নবী মহু আলহিউলামের কাছাকাছি হবেন এই জন্য আমাদের সর্বদাই খেয়াল করা যে হাদিসটি আমরা বর্ণনা করলাম সেটি তিনি নিজে ফিরে এসেছে এছাড়াও নবী মহাল্লাহাম একই ধরনের হাদিস বর্ণনা করেছেন মুসনাদে আহমদে মুসনাদে আহমদে আমর সোয়াইবদ্দাল তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে নবী মহাল্লাহু আলিউ আসাল্লাম একই ধরনের কথা বলেছেন আলুকা তখন তারা বললেন হে আল্লাহ রসুল আমাদেরকে আপনি সংবাদ দিন নেম বললেন আহসান যারা চরিত্রের ক্ষেত্রে উত্তম চরিত্রবান উত্তম অতি উত্তম চরিত্রবান তারা হবেন কালকে আমাদের দিন আমার কাছাকাছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা আমরা উত্তম গুণের ফজিরত নিয়ে কথা বলছিলাম আমরা যদি এক একটি করে গণনা শুরু করি উত্তম গুণ তাহলে আমাদের লম্বা আলোচনা হবে কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এ ব্যাপারে কোরআন এবং হাদিসে যথেষ্ট দলিল রয়েছে যার মাধ্যমে সাহাবিরা কালকে আমতের দিন আল্লা কাছে মর্যাদার হবেন যার ফলে মোহাম্মদ সাল আলী সাল্লাম তাদের সম্পর্কে বলে গেলেন জন সম্পর্কে বললেন অন্যাদেশে আরো বিভিন্ন সাহাবি সম্পর্কে নবী মেহমদ সালু আলি কথা বলেছেন যে তারা হলেন জান্নাতি জান্নাতের অগ্রিম তারা সার্টিফিকেট পেয়ে গেলেন এবং যে কারণগুলি সে কারণগুলো যদি আমরা খুঁজে বের করি তাহলে আমরা দেখতে পাবো যে তারা ছিলেন নবী মোহাম্মদ সোল্ল আলিউসালামের পরিপূর্ণ অনুসারী এই জন্য আমাদেরকে নবী মোহাম্মদ সাল্লিউসাল্লামের অনুসারী হতে হবে আপনার সর্ব সর্বসর্বেত্রে আপনার পোশাকে হতে হবে আপনার চালচলনে হতে হবে আপনার বাকশক্তিতে হতে হবে আপনার শ্রবণ ক্ষেত্রে হতে হবে কারণ আজকে অনেক ধরনের পাপটাও আমরা করি শুনে করি আমরা দেখে করি আমরা হাত দিয়ে করি পা দিয়ে করি গুপ্তন্ত করি এ ধরনের পাপ হয় আপনাকে কাছাকাছি হতে হবে না সেটি সবকিছু যে মুখ দিয়ে যে বাণীটি উচ্চারণ হয় যে বাক্যটি উচ্চারণ হয় মহামরবুল্লা আলামিন তার জন্য সুদক্ষ লেখক রেখেছেন এবং তারা সহজে সেটিকে লিপিবদ্ধ করে ফেলেন সুপ্রিয় দর্শক এই জন্য আপনাকে কথাতে উত্তম আদর্শবান হতে হবে কথা কন্ট্রোল করতে হবে মুখ কন্ট্রোল করতে হবে যেটি নবী মেহমদাল আলী আসসালামের চরিত্র ছিল না যদি আপনার মাঝে এই দিকগুলি পাওয়া যায় তাহলে আপনাকে বলা যেতে পারে আপনি একজন আদর্শবান পুরুষ সুপ্রিয় দর্শক এক্ষেত্রে আমরা বলবো নবী মহমসল্লাহ আলিউসালের আগমনই যখন হয়েছিল যে তার উম্মতকে তিনি এই সুশিক্ষা উত্তম গুণে যে গুণান্বিত করবেন হয়েছি যে উত্তম গুণের পূর্ণতা দানের জন্য মহানবুল আলম নিঃসাদ করেন্লাফিল মিনহম যে আল্লাহ তাদের মজ থেকে তাদের অশিক্ষিত সমাজ থেকে একজনকে রসুল করে প্রেরণ করলেন যে উদ্দেশ্য সেটি হলো তাদেরকে পরিষ্কার করার জন্য পরিচ্ছন্ন করার জন্য ইউজিম যে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তাদের পাপ রাশি থেকে সঠিক পথে নিয়ে আসবেন কিতাব এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবেন অল হেকমা প্রজ্ঞা শিক্ষা দিবেন তাদেরকে সঠিক ধর্ম শিক্ষা দেবেন সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা এই আমাদের উত্তম যে গুণগুলি আছে নবী সাল আলী ওয়াশাল্লামের সে গুণগুলি বাস্তব রূপ দিতে হবে অনুরূপ বলা যেতে পারে সাল্লাসাল্লাম তিনি বলেছেন যে সবচেয়ে উত্তম মানুষের জীবনে যে জিনিসটি দেওয়া হয়েছে যেটি হেব্বান হয়েছে নবী মোহামূ সাল্লিহাল্লাম তিনি কথা বলেছেন যে আফগল মা ওরিয়াল মার মুসলিম মুসলিম ব্যক্তিকে সর্ব উত্তম যে জিনিসটি দেওয়া হয়েছে সেটি হসনুল হলক উত্তম যে গুণ উত্তম চরিত্র এই উত্তম চরিত্রবান হতে হবে অনুরূপ উত্তম যে চরিত্র যেহেতু তার দিক অনেক ব্যাপক ভালো যখন একজন মানুষ করে চলে তখন সে আমলগুলি। অন্য আমলে সম হয় এ ধরনের কিছু আমল আছে অনুরূপ ভাবে এই উত্তম গুণ সম্পর্কে তিনি বলেছেন হল কিহী দরাজাতা স এম এল ক এম যে উত্তম চরিত্র যে গুণটি মুমিনেরা এই গুণের মাধ্যমে তারা মহানবুল্লাহ আলমিনের কাছে রোজাদারের যে সব রোজাদারের যে পণ্য অনুরূপভাবে যারা রাতে দণ্ডায়মান হয় যারা নফল রোজা রাখে নফল নামাজ পড়ে তাদের মর্যাদা অর্জন করতে পারে এই উত্তম গুণ দিয়ে কারণ এই উত্তম গুণটি হলো একটি রবের সাথে সম্পর্ক আছে যে তার রবের সাথে যে গুণগুলি আছে সবগুলোকে সে মিলিয়েছে এবং সাথে সাথে তার পূর্ণতা লাভ করেছে বান্দার সাথে তার সহপাঠীদের সাথে অন্য মানুষের সাথে সে উত্তম ব্যবহার করে চলে সাল্লিম দোয়া করতেন আল্লাহ আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে ওই বিভক্তি থেকে পরিত্রাণ দান করো ওয়ান এবং মুনাফিকের যে গুণ নিফাকির যে গুণ সে গুণ থেকে আমাকে পরিত্রাণ দাও এবং অনুত্তম যে গুণ নিকৃষ্ট যে গুণ যে তার দোয়াতে ধরনের তিনি বলতেন যে চরিত্রের যত খারাপ দিক অনুত্তম যে গুণগুলি যেগুলো মানুষে পছন্দ করে না जी मानुष्ठ गुण हवा उचित नुनगुल मन खरापिता हेफाजत करो तुम्हें बाचे रखो सर्वशेष फजिलतर अंश टीम যেখানেই থাকো না কেন যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো রাতের অন্ধকারে দিনের আলোতে মানুষের মাঝে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করোসাই আর যদি অন্যায় ঘটে যায়। শয়তানের চক্রে যদি সে চক্রান্তের শিকার হয়েই পড়ে যদি অন্যায় করেই ফেলে তার যদি গুণা হয়েই যায় তাহলে তার জন্য উচিত হলো সাল্লাম বলেছেন যে অন্যায় পাপ সংঘটি হলে সাথে সাথে তুমিও ন্যায়ের এটি স্বভাবের কাজ করে ফেলো নবীম সাল্লি সাল্লাম বলেছেন যে উত্তম কাজ করে ফেলো যার মাধ্যমে মহান্নবুল্লাহ আলমিন তার ওই পাপ রাশিকে তিনি মুছে দেন যেটি আমাদের আজকের বিষয়ের সাথে যেহেতু আমরা কথা বলছিলাম বলেছেন ভালো আচরণ করো যেটি হলো নবীর গুণ যেটি হলো সাহিদের গুণ যেটি হলো পরিপূর্ণ মমিনদের গুণ যেটি হলো যারা কালকে দিন সফলতা অর্জন করবেন তাদের গুণ আর এই উত্তম চরিত্র হলো যারা কালকে আমতের দিন মহান্নবুল্লা যাদের দাঁড়িপাল্লা ভারী করাবেন যাদের আমলের ভিত্তিতে হবে। দাঁড়িপাল্লা হল এই উত্তম চরিত্র হাসান মানুষের সাথে সদয় আচরণ করো মানুষের সাথে ভালো আচরণ করো যার মাধ্যমে মহান্নবুল্লা আলমিন কালকে আমতের দিন তার বান্দাকে সফলতা দান করবেন সুপ্রিয় দর্শক এই আমাদের সর্বদাই নবী মহম্মদাল্লাহ আলী ওসাল্লামকে অনুসরণ করতে যে অনুকরণ করতে যে নামের যে জীবন হিস্টরি আছে যে তার সুন্নত আছে আমরা তার সুন্নত করে খুঁজে বের করবো সাল আলী ওসাল্লামের এই জন্য জীবনী আমাদেরকে বেশি আলোচনা করতে হবে আজকে অনেক হিস্ট্রি আমরা পড়তে পারি অনেকের জীবনী আলোচনা করতে পারি কিন্তু আমরা নবী মোহাম্মদ আলি আসাল্লামের যে সিরা সে সিরা আলোচনা করতে পারি না দুঃখের বিষয় হলো সত্য যার ফলে আজকে মুসলিম ও এই সঠিক পথ থেকে দিন দিন যেন সরে যাচ্ছে নবী মহাল আলী সাল্লামের আদর্শ মুখে বলা সত্ত্বেও তার মাঝে পাওয়া যায় না না তার কথাতে তার না কালচারে তার না ব্যবহারে তার না পোশাকে তার না মানে মানুষের সাথে লেনদেনে সেগুলো পাওয়া যাচ্ছে না এই আমাদের সর্বদাই খেয়াল রাখতে হবে নবী মহমূদামকে আমরা কমপ্লিট ভাবে তাকে আমরা ফলো করব যার মাধ্যমে মহানবুল্লা আল আমিন আমাদেরকে কালকে আমতের দিন সম্মান দান করবেন জান্নাতুল ফির দৌস দান করবেন ওয়াখেদাওয়ালদুলিল্লাহ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 Be sad or oh be happy? It's your choice. Join Dr. Zakir Naik. Look. The city is better than living here every night in..... We need good reflection in Bangladesh I see it's the wygląda Islam is the はい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 প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত টাইব বাংলাদেশে বিশ টিভি বাংলায়